আবু কতাদ রাহতাল হতে বর্ণিত তিনি বলেন একবার আমি মক্কার পথে কোনো এক মঞ্জিলে নবী সাল্লু আলাইসাল্লাম এর কিছু সংখ্যক সাহাবির সঙ্গে উপবিষ্ট ছিলাম রসেলুল্লাহ সাল্লু আলাইস্লাম আমাদের সামনেই অবস্থান করছিলেন আমি ব্যতীত দলের সকলেই ছিলেন এহরাম অবস্থায় আমি আমার জুতা সেলাই করতে ব্যস্ত ছিলাম এমন সময় তারা একটি বন্য গাধা দেখতে পেল কিন্তু আমাকে জানালো না তবে তার আশা করছিল যদি আমি ওটা দেখতাম তারপর আমি চোখ ফেরাতেই ওটা দেখে ফেললাম এরপর আমি আমার ঘোরার কাছে গিয়ে তার পিঠে জিন লাগিয়ে তার উপর আরোহণ করলাম কিন্তু চাবুক ও বর্ষার কথা ভুলে গেলাম কাজেই আমি তাদের বললাম চাবুক ও বর্ষাটা আমাকে তুলে দাও তারা বলল না আল্লাহর কসম এ কাজে তোমাকে আমরা কিছুই সাহায্য করব না এতে আমি রাগান্বিত হলাম এবং নিচে নেমে ও দুটি নিয়ে পুনরায় শাওয়ার হলাম তারপর আমি গাধাটির পেছনে দ্রুত তাড়া করে তাকে ঘায়েল করে ফেললাম তখন সেটি মরে গেল এবং আমি তা নিয়ে এলাম পাকানোর পর তারা সকলে এটা খাওয়া শুরু করল তারপর ইহিরাম অবস্থায় এটা খাওয়া নিয়ে তারা সন্দেহে পড়ল আমি সন্ধ্যার দিকে রওনা হলাম এবং এর একটি বাহু লুকিয়ে রাখলাম তারপর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এর কাছে গেলাম এবং তাকে এ বিষয় জিজ্ঞেস করলাম তিনি বললেন তোমাদের কাছে এর কিছু আছে কি এই কথা শুনে আমি বাহুটি তার সামনে পেশ করলাম তিনি মুহরিম অবস্থায় তা খেলেন এমন কি এর হাড়ের সঙ্গে সংলগ্ন গোস্ত দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলেন ইবনু জাফর বলেছেন জায়দ ইবনু আসলাম রহমতুল্লাহ আলাইহি, আতা ইবনু ইয়াসার এর সূত্রে আবু কতাদ হদিলাহত আলাহনু থেকে এরকম হাদিস বর্ণনা করেছেন